রোজাদারের জন্য দুটি খুশির ইফতার এবং পরে প্রভুর রোজাদারের জন্য দুটি সংবাদ, প্রভুর রোজাদারের জন্য দুটি খুশিরিশবাদ ইফতার এবং পরকালে প্রভুর সাক্ষাৎ দিনের শেষে ক্লান্ত রোজাদা বসে বসে তসবি জপি প্রভুর কাছে চাই রে মাফি বসে বসে তসবি জপি প্রভুর কাছে চাই রে মাফি খায় না কিছু সামনে তারা ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসাদ ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসাদ খুশির সংবাদ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ घोषणा नहीं रोजार मत बंदर पर फरज जत् नहीं बोजार मत बंदरों पर फरज जत् रोजा मिटाई रोजादार अतीत गुणा রোজা মিঠায় রোজাদারের অতীতের গোনা যার প্রতিদান রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পর কালে প্রভুর রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পর কালে প্রভুর দিনের শেষে ক্লান্ত রোজাদ বসে বসে তসবি জপি প্রভুর কাছে চাই রে মাফি বসে বসে তসবি জপি প্রভুর কাছে চাই রে মাফি খায় না কিছু অথচ অথচ তার সামনে যে আহার ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসাদ ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসান খুশির সংবাদ রোজাদারের জন্য দুটি খুশির ইফতারে পরে প্রভুর রোজাদারের জন্য প্রভুর রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতারে বং কালে প্রভুর রোজাদারের জন্য দুটি খুশিরি সংবাদ इफ्तरे बंपरो कले प्रभुखा